আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ আলা আল্লাহ আলহি ও আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দর্শন করছেন বাংলা পিস টিভির মাধ্যমে এবং ইসলামী জ্ঞান আহরণ করছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন যেন ইসলামী জ্ঞান বাড়িয়ে দেন কারণ ইসলামী জ্ঞান লাভ করা অর্জন করা ফরজ আর এই ফরজের দায়িত্ব পালন করা আপনার জন্য জরুরি সবারের জন্য জরুরি আর সেই অনুযায়ী আমল করা আপনার জন্য জরুরি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন ইসলামী অর্থনীতি সংক্রান্ত এবং হালাল হারাম বিষয়ক একটা বিষয় আজকে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যে পরের মালকে নিজের মাল বলে নিজের অধিকার বলে জোর করে খায় জোর করে দখল করে জোর করে খায় অনেক শ্রেণীর মানুষ আছে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা জবরদখল করে যাদের বাহু বল আছে এবং সেই বল দেখিয়ে খায় সেটা হচ্ছে মস্তানি করে আদায়কৃত অর্থ তোলাবাজি চাঁদাবাজি তোলাবাজি বা চাঁদাবাজি করে অর্থ অনেকে ভক্ষণ করে সমাজে কিছু বলগাহীন শৃঙ্খল ছেঁড়া ও ভাবনা মুক্ত যুবক আছে যারা মস্তান বলুন গোন্ডা বলুন নিজের জন্য অথবা কোনো মোয়াক্কেলের জন্য ভাড়াটে হতে পারে পরের জায়গা জবরদখল করে চাঁদাবাজি করে সেলামি নেয় তোলা নেয় এবং তাদেরকে তা না দিয়ে বিরোধী পক্ষের সর্বনাশ ঘটিয়ে থাকে তাদের নীতি হল হাতি চোড়ে ভিক্ষা মাগি ইচ্ছা না দাও ঘর ভাঙি হাতি চোড়ে ভিক্ষা মাগি ইচ্ছায় না দাও ঘর ভাঙি তাদের এ কাজ অন্যায় ও জুলুম অনেকে বলে আমরা এই কাজ আসলে নিজের জন্য করি না গরিবদের জন্য করি আমরা এসব করি আমাকে এক ভাই বললেন টেলিফোনে যে হুজুর আমরা তো করি এসব করি কিন্তু গরিব মেয়েদের বিয়ে দিই তারপর অনেক গরিব মানুষের অর্থ সংস্থা হয় না অনেক গরিব মানুষ অসুস্থ অবস্থায় থাকে তাদেরকে আমরা সাহায্য করি তো আমরা বলি সাহায্য যদি করো তো নিজের বাপের মাল করো নিজের পকেট থেকে খরচ করো নিজে উপার্জন করে দান করো সাহায্য করো পরের মাল জবরদস্তি এভাবে ছিনিয়ে নিয়ে এসে কিভাবে তুমি দান করতে পারো বলে তারা দান করে না তারা দেয় না স্বেচ্ছায় দেয় না বলে জোর করে নিয়ে আসে স্বেচ্ছায় না দিলে কারো কাছ থেকে জোর করে মাল নিয়ে এসে সেটাকে দান করাকে আল্লাহ কবুল করবেন ইন্দ আল্লাহ তাই একবালো ইল্লা আর তাইব আল্লাহ তালা তাই পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না আর তোমরা যে মাল নিয়ে আসছো সে মাল কিসের অপবিত্র তাই না এই উপকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এটা সমাজের কাছেও গ্রহণযোগ্য না কেউই গ্রহণ করবে না সমাজের দেশের আইনও গ্রহণ করবে না সুতরাং যারা এইভাবে জোর করে চাঁদাবাজি করে নিয়ে আসে জুলুম করে মানুষের প্রতি জুলুম করে যেহেতু তা এক শ্রেণীর ডাকাতি অতএব অন্যায় ও হারাম তাদের এই আদায়কৃত অর্থ যদিও তাদের কেউ কেউ দাবি করে যে আমরা ভালো কাজ করি ভালো কাজগুলোর জন্য তোমরা যদি একান্তই চাও তাহলে জাকাত আদায় করো যারা জাকাত দেয় না তাদের দরজায় দরজায় যাও জাকাত আদায় করো দিয়ে বলো যে আমরা একটা ফান্ড খুলেছি যে ফান্ডের মাধ্যমে গরিব মানুষদেরকে সাহায্য করা হবে জাকাতের সময় জাকাত আদায় করো ওষরের সময় ওষর আদায় করো করো তো দেখি তা নয় দোকানে দোকানে গে বাজারে শহরে ঘুরে তোলাবাজি করা আর আসল উদ্দেশ্য তো গরিবদের সাহায্য করা নয় আসল উদ্দেশ্য নিজের পেট পূজা করা আর ওদের নাম দিয়ে গরিবদের নাম দেওয়া হয় শুধু কেউ কেউ করতেও পারে কিন্তু তাতে এটা বৈধ হয়ে যায় না এক শ্রেণীর মানুষরা যারা এই কাজ করে এই শ্রেণীর মানুষরা যে আসলেই পরকালে ইহকালেও নিঃস এবং পরকালেও নিঃস্ব ইহকালে নিঃস এই জন্য যে তাদের কাছে নেই বলে এইভাবে জোর করে লোকের কাছে ছিনিয়ে নিয়ে আসে আর পরকালে নিঃস কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একদিন বললেন আতাদুরু না তার বাড়িতে সেরকম সাজ সরঞ্জাম খাট নেই পালং নেই নেই এনে সে নিঃস আর টাকা পয়সাও নেই রসুল্লাহ বললেন আল মুফলিস উম্মাতি আসলে أمار متنمد نشو شعبك تي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وصفك دم هذا وضرب هذا أصل نشو شعبك تي جي قيامت أصلو تل نماذا چه رجاء چه حوضا چه زكاة چه ماشا الله پوری پورنو بھالو لوك بنامجي نا ايامو نوائجي رجاء رکتو نا بھالو لوك কিন্তু কেয়ামতে যখন এলো তখন দেখা গেল যে সে একে গালি দিয়েছে ওকে অপবাদ দিয়েছে এর মাল না হক ভক্ষণ করেছে এর খুন বহিয়েছে একে খুন করেছে একে মেরেছে অন্যায়ভাবে মেরেছে এই হচ্ছে আসল নিঃস্ব এখন তাকে বদলা দিতে হবে প্রতিশোধ দিতে হবে অথচ এখানে কোনো দিনার নেই দীর্হাম নেই এখনও নিঃস্ব হয়নি নিঃস এখনো হয়নি তার নেকি আছে নেকি আর বদি নেকি আছে। মিন মিন হাসানাতে। তখন যার প্রতি অন্যায় করেছে। যার মাল সেইভাবে অন্যায় ভাবে ছিনিয়ে নিয়েছে তাকে এর নেকি থেকে দেওয়া হবে যখন নেকি থেকে দেওয়া হবে নেকি শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে নেকি নিঃশেষ হয়ে যাবে তখনও নিঃস হয়নি আসল নিঃস হলো সেই যখন নেকি নিঃশেষ হয়ে যাবে তখনও কিন্তু হক বাকি থাকবে তখন হকদারের গুণাহ নিয়ে এর ঘরে চাপিয়ে দেওয়া হবে এই হলো আসল নিঃস এই হলো আসল নিঃস কাল কেয়ামতের মাঠে যে আসল নিঃস সেই আলা আল্লাহ আসল ক্ষতিগ্রস্ত সেই যে কেয়ামতের দিনে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজনকে ক্ষতিগ্রস্ত হবে সেই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত আসল নিঃস কাল কেয়ামতের দিনে মিসকিন সেদিনে কিছুই নেই তার আর কিছুই থাকবে না এই শ্রেণীর মানুষরা ওই যে বললাম না যে যারা নিজেদেরকে দেখায় যে সমাজের মধ্যে তারাই হচ্ছে বলবান তারাই হচ্ছে প্রভাবশালী তাদের ভয়ে মানুষ মানে সন্ত্রস্ত থাকে অভৈচিত্ত ভাবনা মুক্ত একদম মানে কোনো ভাবনাই নেই তাদের বুকে হাওয়া লাগিয়ে বেড়ায় জামার বোতাম খুলে বুকের পাটা দেখিয়ে বেড়ায় এমন মানুষ যারা মাস্তানি করে যারা তোলাবাজি করে যারা চাঁদাবাজি করে কাল কেয়ামতের মাঠে এরাই হচ্ছে আসল নিঃস দুনিয়াতে নিঃস্ব তো বটেই যেহেতু তারা ছিনিয়ে এইভাবে সম্পদ আরোহণ করে সম্পদ আহরণ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি ভুল এবং হারাম এই তারা কেয়ামতের দিনে বেশি নিঃস্ব মহানবী সাল্লিয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই চাঁদাবাজরা জাহান নামে যাবে সাহেব মুক্স। যারা চাঁদাবাজ তারা জাহান নামে যাবে ইন্না সাহেব আল মুকসিফিন এই ধরনের তোলাবাজরা বাজরা নামে যাবে সাহেবুল মুকস তাকে বলা হয় নাস আল্লাহ মানুষের কাছ থেকে তাদের যে মাল সম্পত্তি অন্যায়ভাবে জোর করে ছিনিয়ে নেওয়া তাদের হক আছে মনে করে ছিনিয়ে নেওয়া এ হচ্ছে সাহেব মুকস এরা হচ্ছে বড় গুন মানুষ সুতরাং এরা হচ্ছে সেই জালেম যার প্রতি আল্লাহ তালা কাল কেয়ামতের দিনে হকদারের হকদার আদায় করে দেবেন এবং তারা নিঃস্ব হয়ে যাবে জোর জুলুম করে চাঁদা ও ট্যাক্স আদায় করা এর পাপ হচ্ছে বিরাট আর তার জন্যই সেই কথা উল্লেখ করে মহানবী সাল্লাহ সাল্লাম ব্যবিচারের পাপে অনুতপ্ত ও দণ্ডপ্রাপ্ত এক মহিলা তৌবাকারীর জন্য বলেছিলেন যখন তার জন্য সমালোচনা করা হল ব্যবিচার করেছে ব্যবচার করার পর তাতপতি তুচ্ছ শব্দ ব্যবহার করা হলে মহান বিশ্ব শুনতে পেলেন এবং বললেন তার নাম ছিল যার হাতে আমার প্রাণ আছে যদি এইরকম সাহেব চাঁদাবাজ তোলা তোলাবাজ বা করত। তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো তাহলে চাঁদাবাজের কত বড় গোনা যে ওই মহিলার জন্য বলা হলো এমন তোবা করেছে আর সত্যি তার তোবার উল্লেখযোগ্য তোবা তাই না বলো ইহার রাসুল আমি ব্যবচার করেছি আল্লাহর রসুল মুখ ঘুরিয়ে নিলেন তারপরে আবার এই দিয়ে আমি ব্যবচার করেছি তুই কি ব্যবচার করেছো বলছি ইহার রাসুল আল্লাহ ফলে আমার পেটে বাচ্চা আছে বাচ্চা পর্যন্ত আছে বাচ্চা আছে তো বাচ্চাটাকে তো মারা যায় না যাও বাচ্চা হোক তারপরে এসো ইচ্ছা করলে নাও আসতে পারতো সে জানে তার শাস্তি কি বাচ্চা নিয়ে এসে বলছে বাচ্চা মানুষ করবে কে যাও এই বাচ্চা খেতে শিখবে তবে আসবে তারপরে সে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে যেমনি রুটি খেতে শিখেছে হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছে সুলাল্লাহ আমার বাচ্চা এখন খেতে শিখেছে এখন আমাকে পবিত্র করে দিন আমি চাই আমি দুনিয়াতে শাস্তি চাই কারণ আখারাতে শাস্তি বড় কঠিন তারপরে বাদ্যযন্ত্র হালাল ব্যাবিচার হালাল করে নেবে তাই না আসলে তা হারাম জোর জুলুম করে যারা চাঁদা আদায় করে এই চাঁদাবাজদের শ্রেণীভুক্ত লোক তারাও কারা যারা পদ বা দাপটের জোরে বিক্রেতাকে ন্যায্য মূল্য আদায় করে না আপনার একটা দাপট আছে আপনার একটা পদ আছে আপনার গায়ে উর্দি আছে গিয়ে একজন সবজিওয়ালার কাছে কিংবা দোকানদারের কাছে একটা মাল নিলেন মাল নিয়ে সম্পূর্ণ পয়সা দিলেন না অথবা কিছুই দিলেন না যখনই পয়সা চাইতে গেল ধমক দিয়ে দিলেন তার মানে কি আপনার দাপোট আছে এ কিন্তু মস্তান না, কিন্তু পদ আছে একটা পদে আছে সে বেচারি ভয় খেয়ে গেল দেখ যদি আমার বিরুদ্ধে আবার কিছু করে দেয় বেচারি মাজলুম চুপ হয়ে গেল এটাও বড় অন্যায় আল্লাহ তাদেরকে তৌফিক দেন সামান্য প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে জোর করে চাঁদাবাজি করা তোলাবাজি করা ইসলামে বৈধ না বৈধ নয় এ অর্থ এ অর্থ ভক্ষণ করা বৈধ না এ অর্থ দান করাও বৈধ না এই অর্থ দিয়ে কোনো উন্নয়নমূলক সমাজমূলক কাজ করাও বৈধ না আপনি ভাববেন আমি এতিম মানুষ করি আপনি ভাববেন আমি হাসপাতাল করি আপনি ভাববেন আমি আরও উন্নয়নমূলক কাজ করি সামাজিক কাজ করি কিন্তু জোর করে চিনি নেওয়া অর্থ দিয়ে সামাজিক কাজ করার কোনো মূল্য নেই কোনো দাম নেই সেই কথাই বলছিলাম জোর জুলুম করে যারা চাঁদা আদায় করে এই চাঁদাবাজদের শ্রেণীভুক্ত লোক তারাও কারা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 বেচারি মাজলুম চুপ হয়ে গেল এটাও বড় অন্যায় আপনি মানুষের হক এইভাবে নষ্ট করতে পারেন না দোকানে দোকানে হুমকি দেখিয়ে চাঁদা ওসুল করে এখন সমস্যা হচ্ছে আপনি দোকান এমন এক এলাকাতে করেছেন যে এলাকা আপনার না এখন আপনি তার এলাকাতে করেছেন সে বলছে আমার এলাকাতে থাকলে তোমাকে এই সময় চাঁদা দিতে হবে চাঁদা না দিলে তোমার দোকান বন্ধ এরকম হয় না হয় না চাঁদাবাজ বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে চাঁদা আদায় করা প্রোমোটর এসেছে বাড়ি নির্মাণ করবে এখানে বিল্ডিং করবে দেখলো এই মানে খুবই এর কাছে পয়সা আছে এই মিস্ত্রিটা ভাবো এখান থেকে কি ব্যাপার যতক্ষণ না আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ততক্ষণ বাড়ি হবে না এরকম ঘটনা ঘটে না ব্রিজ হচ্ছে ব্রিজ সরকারিভাবে টাকা পয়সা এসছে ব্রিজ করবে রাস্তা সেখানে গিয়ে কাজ আটকে দিচ্ছে কাজ হবে না কেন না আমাদের অমক অফিসে বা আমাদেরকে এত টাকা দিতে হবে তবে এখানে কাজ হবে বেচারি কন্ট্রাক্টর যে কন্ট্রাক্ট নিয়েছে সে বেচারি টাকা দিতে বাধ্য বাধ্য হয়ে তাদের পূজা করে তাদের পূজা হয়ে গেলে তারা সন্তুষ্ট হলে তবে তারা কাজ করতে দেয় তাছাড়া রাজমিস্ত্রিকে কাজ করতেই দেবে না হুমকি অনেক সময় মারের হুমকি দেওয়া হয় এবং মরণের হুমকি দেওয়া হয় এরা কারা যারা জোর করে এইভাবে রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায় করে রাস্তায় গাড়ি আটকে চাঁদা আদায় করে বলে কি মহরম করব। বলে কি মহরম করো আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বেচারি সাথে মানুষ গাড়ি আটকে দিলবো চাঁদা দাও কিসের না মহরম করবো তুমি মহরম করে নিজের বাপের টাকা করবো দিতে হবে চাঁদা জোর করে চাঁদা আদায় করে যেমন মুসলিমরা করে তাদের পূজার সময় এরাও তেমনি দেখা দেখি শুরু হয়ে গেছে এইভাবে তুমি ভালো কাজ করবে মন্দ কাজ করবে আবার বিদ্যাতি কাজ করবে তাও আবার জোর করে চাঁদা আদায় করবে যদি কেউ স্বেচ্ছা দেয় স্বেচ্ছা থেকে দেয় না গাড়ি না দিলে গাড়িতে ভাঙচুর গাড়িতে ভাঙচুর শুরু হয়ে যায় কখনো কখনো ড্রাইভারকে মারও খেতে হয় বিয়ের সময় গাড়ি আটকে জোর জলুম করে চাঁদা আদায় করা হ্যাঁ কেউ এরকম হয়েছে নাকি কারো অবশ্য পাড়া গ্রামে হয় এখন গাড়ি ঢুকিয়ে দিয়েছেন পাড়া গ্রামে এখন ক্লাবের ছেলেরা গাড়ি আটকে দিয়েছে কি ব্যাপার বলছে আমাদেরকে কিছু দিতে হবে তবে গাড়ি ছাড়বো লে বাবা কোন অধিকারে এই অধিকারে যে আপনি আমাদের গায়ে জামাই হয়েছেন তাই আমাদের হ্যাঁ জামাই হয়েছি ভালো কথা তার জন্য কি চাঁদাতে পারল হ্যাঁ প্রথম থেকেই লাইন ক্লিয়ার যাতে করে আপনি আমাদের গ্রামে এসেন মিষ্টি থাকেন মিষ্টি মিষ্টি জানেন না মেয়েরা যখন বিদায় নেয় তখন মিষ্টি বিলি করে গুড় বিলি করে তাই না কেন বউ ওই ঘরে এসে মিষ্টি থাকবে তেমনি জামাইকেও চাঁদা দিয়ে যেতে হবে না হয় জামাই গাড়ি ছাড়া হবে না জোর করে জবরদস্তি কেউ বলে মসজিদের জন্য দিয়ে দেবে আরে মসজিদের জন্য জোরকে চাঁদা দেখতে হবে ক্লাবের জন্য ক্লাবে তাস খেলবো ক্লাবে টিভি দেখবো ক্লাবে খেলা ছাড়বো ক্লাবের উন্নতি করবে দিতে হবে এখন ভাই মস্তান ছেলে সব না সমস্যা কেউ গাড়ি ছাড়বো না বলছে আবার গাড়ি করতে পারে সেখানেও জোর করে চাঁদা আদায় করা হয় নিষিদ্ধ মালের ভয় দেখিয়ে এয়ারপোর্টে ট্রেনে স্টেশনে পয়সা কিভাবে লটা হয় যারা মুসাফের যারা বিদেশে যাতায়াত করে তারা জানে কত ভাবে পয়সা দিতে হয় না হয় এসো অফিসে এসো কি সব মেশিন লাগাচ্ছে ট্যা শব্দ করছে ভাবছে কি লোহা থাকলে শব্দ করবে না নাও নেই হ্যাঁ চলো হ্যাঁ কোথায় যাবো সব মাল জাল নিয়ে বুঝতেই তো পারছেন বর্ধমান স্টেশনে নেমে দুটো লোক চলে এলো ভালো ভালো কম্বল টম্বল হ্যাঁ আপনি কি হজ করে আসছেন হ্যাঁ আমি হজ করে আসছি এসব মাল অ্যালাউ নেই মানে কেন কি চুরি করে নিয়ে এসেছি নাকি অ্যালাউ নেই বলছে না অফিসে যেতে হবে মানে এত ছেলে মেয়ে সব মাল নিয়ে অফিসে কি করে যাব তোমরা কি চাও পাঁচ থেকে একজন বলছে আমাদেরকে কিছু করে খাওয়ান দেন মানে কেন দিতে হবে না হয় অফিসে যেতে হবে যাই হোক এইসব কথাবার্তা চলতে চলতে বললাম পঞ্চাশ টাকা আমার কাছে টাকাও ছিল না আমি তো বাইরে থেকে এসেছি আমার কাছে একজনকে বললাম না জায়গাতে হবে দিল্লিতে এরকম হয়েছে এইভাবে আজীব মানুষ তো এইভাবে খায় তো আমি বললাম এই টাকাটা আমি দিলাম আপনি ভগবান বিশ্বাস করেন তো বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি মাসাল্লাহ মুসলিম আল্লাহ বিশ্বাস করেন তাই না এই টাকা আমি জমা রাখলাম কাল নবেন আপনার এখানে কেউ নেই নিরুপায় আপনার সঙ্গে মাল জাল ছেলে মেয়ে আছে যদি আপনি না দেন ঝামেলা নানা রকম ঝামেলার সৃষ্টি করবে কোন একটা কেস দিয়ে দেবে কোনো একটা অন্যায় বলে আপনাকে খাম খামেরেশান করবে আপনার ট্রেন ছুটে যাবে আপনার সাথী কত রকম হতে পারে যারা বিদেশ করে তারা জানে এইভাবে কত রকমভাবে পেরেশান হয় স্টেশনে এয়ারপোর্টে ট্রেনে দিতে। কোনো আপন অপহরণ করে ফোনবন্দি বানিয়ে টাকা ওসুল করে অনেকে জানেন স্কুল থেকে একটা বাচ্চা বাড়ি ফিরে যাচ্ছে আর সেই সময় তাকে গাড়িতে তুলে নিল দিয়ে এক জায়গায় নিয়ে টেলিফোন করছে হ্যালো আব্বু আমাকে ধরে নিয়ে এসেছে কী ব্যাপার দেখ এত টাকা নিয়ে তবে তার ছেলে ছাড়বো এরকম অপহরণ শুনেছেন খুব ঘটছে তাই না পরের মাল দেখেছে আরেক পনবন্দী টাকা জোর করে আদায় করে ব্যবসা করবে তার জন্য পণবন্দিকে একজন নিরীহ মহিলা সে বাড়িতে থাকে বেচারি তার লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা তাকে সহ্য করতে হয় আর না হলে যা বাপের বাড়ি চলে যা এক শ্রেণীর মানুষ করে এরা সব এইভাবে জালেম কেয়ামতের দিনে এরা আসল নিঃস সমস্যা হচ্ছে এই যে এই যারা জালেম ভিখারি এরা এক প্রকার ভিখারী কিন্তু ভিখারি বলতে মুশকিল আছে এরা হচ্ছে জালেম ভিখারী মহানাল্লা বলছেন ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে অহেতুক বিদ্রোহ আচরণ করে বিদ্রোহ করে মানুষের সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে মতে নিঃস্ব না হন কাল কেয়ামতে যে নিঃস সেই হচ্ছে বড় নিঃস্ব প্রিয় দর্শক মন্ডলী আপনাদের যদি কোন প্রশ্ন থাকে প্রশ্ন করুন ধরুন আমি একজন মেয়ে আর আমার বাবারা দুই ভাই ছিল এবং আমার দাদু মারা যাওয়ার পরে তারা দু ভাগ হয়ে গেছে সম্পত্তি এবার কাকা মানে আর কি জুয়ারি নেশারি সবকিছু উড়িয়ে দিয়েছে এবং তার নিম্ন ধরনের। তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমার সম্পত্তি যেহেতু বললেন যে মেয়ের সম্পত্তি আবার ভাগ হবে তাহলে কি তবুও তাকে দিতে হবে কখন ভাগ হবে ভাগটা কখন হবে আপনার দাদা মারা যাওয়ার পর তো ভাগ হয়ে গেছে তারপর আপনার বাপ এবং আপনার চাচারা ভাগ পেয়েছে আপনার চাচা যা করেছে না করেছে দেখার দরকার নেই এখন আপনার আব্বা মারা গেল তারপর আপনার আব্বার সম্পত্তি ভাগ হবে সেই সম্পত্তির ভাগ কে পাবে আপনি পাবেন আপনার ভাই বোন পাবে আপনি তো আছেন তাহলে বাবার সম্পত্তি আপনি পাবেন আপনার চাচা তো আর পাচ্ছে না তো সেটা বলুন যে মেয়ে ছেলে আপনি আমি বলে বললে তো হবে না মেয়ে ছেলে যদি হয় মেয়ে যদি হয় তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে পুজো অনেক হয় তো রাস্তা পথে যেতে যেতে যে পুজোর চাঁদা আদায় করা হয় সে চাঁদা আমাদের কাছে জোর করে নেওয়া হয় প্রশ্নটা হচ্ছে যারা সির্ক বিদাত করার জন্য জোর করে চাঁদা আদায় করে তাদেরকে চাঁদা দেওয়া হারাম সির্কের কাজে বিদাতি কাজে চাঁদা দেওয়া হারাম আপনার গ্রামে যাত্রা হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘরে ঘরে চাঁদ দেয় হয় তাই না আপনার মহল্লাতে যাত্রা হবে বা সিনেমা হবে তখন এই শহরে গ্রামে ঘরে ঘরে ঘরে ঘরে চাঁদা আদায় হয় হারাম এখন বলছেন যে এখন দিতেই হবে নাহলে উপায় নেই যদি উপায় না থাকে আপনাকে মারধর করে আপনাকে বার করে থেকে নিরুপায় নিরুপায় হয়ে দেন নিরুপায় হয়ে খান আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত নিরুপায় হয়ে খারাপ কাজে যোগদান করা সিরকি কাজে যোগদান করা জায়জ নয় ওসাল নবীন মোহাম্মদ ওয়সাহি আজমাইন আসালামু আলাইকুম ওরমতুল্লাহি